وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَن لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شريك له ونشهد أن محمداً عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى القرآن المجيد والخرطان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو غنصا وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسنه ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كتيرا فعليكم بسنة وسنة الخلفاء الراسدين المهديين تمسكوا بها وعبوا عليها بالنسبة কমা পালন নদীয় আল হিস সলা সলা ও কাল শায় না থে খুদ্র গরু কে হাদি বন মুর্দ কো মাস করিয়া বলা বলমি কশফ দুজা বি জমানি হসনত জমী সলো আলি महान रब्बुल आल अमीन जिन विश्व दरबार महान परिचालक मालिक जिन महान मालिक मणि तर आलिसान दरबारे लक्ष कोटी शुक्र सूजुग जिन दया मेहरबाड़ी करा के सुस्थ सबल रेखे हमारे हायत मूल्यवान समय के किस समय একটি রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার বসার এবং আল্লাহ মাহবুব দিন সম্পর্কে যে একটি কথা আলোচনা করার এবং শ্রবণ করার এবং এই মজলিশ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করলেন যেন প্রথমেই সেই মহান রব্ব আমিনের আলিশান দরবারে চরম নতি স্বীকার করে দিল থেকে মহব্বতের সাথে কালীবত শকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ার করুণা ছাড়া এই ধরনের মজলিসে কেউ আসতে পারে না এই ধরনের মজলিসে কেউ বসতে পারে না এই ধরনের মজলিস থেকে ওলামায় নামের সান্নিধ্যতা অর্জন করতে পারে না যদি আল্লাহ তালার রহমত সামেলে হাল না जो जाना हम मजलिसे आसते परलमेरे बसते आल्लाह तला दिले अल्लाह तबार कलब दिन तलब और फिकिर पैदा जार्ला आसते दिन तलब इतना बहुत गरणे एमत जर मजे आल्लाह तबार कला दिन फिकिर दान करें तलब दान करें ता बहुत गरणे एम प्राप्त है আর ওই তলবের কারণেই তারা দিনের কথা আল্লাহর কথা কোরআন এবং হাদিসের কথা তাদের শোনার সৌভাগ্যতা মুসিব হয় এই জন্য আল্লাহর খাসবান দ্বারা তারা কত সুন্দরভাবে বলে গেছেন মেরি তলব ইহা কদম উঠতা নিহি আমার আপনার ভিতরে যে আল্লাহ তালা দিনের তলব দিয়েছেন ফিকির দিয়েছেন এটাও একজন দয়ার ভিক্ষা তিনি দান করেছেন ভিক্ষা দিয়েছেন যার জন্য আমরা পাইছি কত মানুষ ছিল যাদের নাম আবু তালেব ছিল নাম আবু তালেব ছিল কিন্তু আল্লাহ তালা তাদের মাঝে তলব দান করেন আল্লাহ রসুলের আপন চাচা আবু তালে আল্লাহ রসুল তার হেদায়তের জন্য দোয়া করেছেন কান্নাকানি করেছেন আল্লাহর কাছে সুপারিশ করেছেন অনেক অনেক চেষ্টা করেছেন কি মৃত্যু সজ্জায় সাহিত আবু তালেক রসুল্লাহ সাল্লাহ আখিরি চেষ্টা আখেরি তদবির করার জন্য চাচার পাশে গিয়ে বসেছেন দাওয়াত দিচ্ছেন হাদিসে আছে বহারে সেরবার হাদিস আমার চাচা আপনি একটিবার হলেও এই কারিমা পড়িলেন ই আমি আপনার জন্য দিন আল্লাহ তালার কাছে কথা বলবো সুবল কিতাব প্রমাণ করে রহমতের দরিয়া হৃদায়তের দরিয়া রহমতুল্লিল হুদাল্ল আলমিন্লাহ এত চেষ্টা করার পরও আল্লাহ তালা এক নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন হে নবী আপনি যাকে চান তাকে হৃদায়ত দিতে পারবেন না আমি আল্লাহ তালা যাকে চাই আমি তাকে হৃদায়ত দিচ্ছি নবীর চেষ্টা ব্যর্থ হয়েছে নবীর দোয়াও কবুল হয়নি নবীর সুপারিশও কাজে আসেনি একমাত্র জেনেওয়ালা হলেন আল্লাহ ডাতাকে একমাত্র আল্লাহ তালা কোন নবীও ডাইরেক্ট সরাসরি মখলুককে কিছু দিতে পারে না যদি আল্লাহ তালা না চান যেন কোরআন হাদিস প্রমাণ করেছে হৃদয়ত একমাত্র আল্লাহ তালা হাতে উল ইসু বিরহমতিহি মাই আশা বহু আয়াত বহু আয়াত প্রমাণ করে যে হৃদায়ত একমাত্র আল্লাহ তালা হবে আমাকে আপনাকে এই আর বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে এটাকেই ইমান বলা হয় আল্লাহ তালা যদি কারো হৃদায়ত চান সমগ্র পৃথিবীবাসী যদি না চান তারপরও আল্লাহ তালা যেটা চান সেটাই হবে এক সাহাবি তার নাম ছিল আফসিরজি আল্লাহ তালা সাহাবা সাহাবায় গ্রামের নামের শেষে জরুরি হিসাবে রজি আল্লাহ আনুভব করতে হয় উনি এক সময় কাফের ছিলেন বেইমান ছিলেন উনি অনেকবারও প্রাগ করেছিলেন রসুল্লাহ সাল্লাহামের আপন চাচা সৈয়দাদা হজরত হামজা রবিহতালের হত্যাকারী ছিলেন আল্লাহর রসুল বড় কষ্ট পেয়েছিলেন অন্তরে ব্যথা পেয়েছিলেন শহীদ হওয়ার পর যখন মক্কা বিজয় হয়ে গেল আমি সংক্ষেপে বলছি ঘটনা মক্কা যখন বিজয় হয়ে গেল এই ওয়াকির আদি আল্লাহ সালু মক্কা থেকে পালিয়ে টায়ের চলে গেল মক্কা থেকে তায়েব প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্বে क्यों पाले गेले आल्लाह तबारक तर नसिबे हिदायत रखते जदिव पाले गेतु आल्लाह तला दिन मध्य तलब पॉजा दिए इन मोहब्बत पायदा कर दिए नसूल इसलमाम पाली कमार मातृभूमि जब हमारा जब हम कहना আবার রিটার্ন আসতেছে ব্যাগ আসতেছে এক পর্যায়ে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে চলে আসছে আশা আল্লাহ রসুলের সামনে বসেছে তাবাহ মনে করেছেন সে তো বহুত বড় অপরাধী তার হয়তো ফাঁসি হবে যাবজ্জীবন হবে আল্লাহ রসুলের দরবারে বসেছেন আল্লাহ রসুল প্রথমে চেহারা ফিরে আবার আল্লাহ রুসনের সামনে গিয়ে বসেছে আবার চেহারা ফিরে গিয়েছেন আল্লাহ তাহলে আত্ম করে বললেন প্রভুবালা তু মেরু আহম ছিল আল্লাহের জুন হে জগতের মানুষ তোমরা অপরাধ করেছ অন্যায় করেছ পাহাড় সম পর্বত সম অপরাধ করেছ তোমরা আমার কাছে মাফ চাও আমি তোমাদের সমস্ত গুণা মাফ করে এই এক অশি সম্পর্কে রাজি রয়েছে নদী আল্লাহ তালা প্রথম পর্যায়ে আল্লাহ রসুল বুঝেননি যেটা অশি সম্পর্কেই নাজি রয়েছে বুঝেননি এজন্য জন্য মুখ ফিরাইয়া নিচ্ছিলেন চেহারা ফিরিয়ে দিচ্ছিলেন কিন্তু আল্লাহ তালা ওই মারফত্রিলেন আমার গোলাম বানিয়ে দাও মুসলমান বানিয়ে দাও রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে মধুর কালিমা পড়ায় আল্লাহর গোলাম বানিয়ে দিলেন তো মুসলমান বানিয়ে ভাই হেদায় তার হাতে একমাত্র আল্লাহ তালা কোন মানুষের জন্য যদি আল্লাহ তারা রহমতের দরজা খুলে দেয় রহমত যদি চান পৃথিবীর কোন শক্তি নাই সেটা বন্ধ করতে পারে অমায়ম চেকপালা মূল আর কারোর জন্য যদি রহমত বন্ধ করে ওই রহমতকে খোলার মতো কোন শক্তি আর পার পৃথিবীতে নাই ইব্রাহিম আলহিসকে আগুনে জ্বালানোর জন্য নম্রুৎসব ব্যবস্থা প্রস্তুত করেছিল অগ্নিকুণ্ড বিশাল অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করা হয়েছে ছয় মাস পর্যন্ত আগুন জ্বালানো হয়েছে জ্বালানি বিভিন্ন সামগ্রী দিয়ে আর ইব্রাহিম আল ইসলামকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাতে হবে কিন্তু আল্লাহ তালা তাকে রহমত দিতে চান আগুনের ক্ষমতা নেয় একটি প্রসঙ্গ জ্বালাইতে পারে পড়াইতে পারে ইব্রাহিম আলহিসামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার জীবনের সবচেয়ে শান্তিময় সময় সুখময় সময় কোনটি অতিবাহিত করেছেন ইব্রাহিম আলহিসাম বলেছিলেন যে জীবনের সবচেয়ে শান্তিময় শুভময় সময় ঐতিহী ছিল যখন আমি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিল। কারণ ওই অগ্নিকুণ্ডকে আল্লাহ তবরতালা জান্নাতের বাগান হিসেবে রূপান্তরিত করে দিয়েছে। ভাই আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে আমাদের জন্য কেউ সুপারিশ করে নেই কেউ কোনো আবেদনপত্রও জমা দেয় আমরা নিজেরাও কোনো আবেদনপত্র জমা দিইনি মহাজ দয়া করে মেহরবানি করে আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন কালিমাওয়ালা বানিয়েছেন এই করে শকর আদায় করার আল্লাহ তালা আমাকে আপনাকে কালিমাওয়ালা বানিয়েছেন বিনা দরখাস্তে বিনা আবেদনে এই কালিমা মুসালামকে আল্লাহ তালা দান করেছিলেন কিন্তু দরখাস্তের প্রেক্ষিতে দান করেছিলেন মুসার ইসলাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন বাংলা একটি দোয়া আমাকে শিখিয়ে দিন যে দোয়া আমি আমল করলে আপনার নৈকট্যতা অর্জন করতে পারবো কাছে যেতে পারবো আল্লাহ তারা বললেন হে মূসা বেশি বেশি হাদিসে আছে এই কালীমেলা যখন বাংলা মোহাম্মতের সাথে এক্লা সাথে উচ্চারণ করে সাথে সাথে সাত স্নান ভেদ করে আল্লাহ তালার দরবার বুঝে যায় ইলাহা আল্লাহ তালা পর্যন্ত বুঝতে কোন বাধা থাকে না কোনো প্রতিকূলতা থাকে না ডাইলেক্ট আল্লাহ তালার কাছে বুঝে যাচ্ছে এক পর্যায়ে বললেন যে মাওলা हम तो स्पेशल नबी पवरफुल नबी मनूला आजम पाएम्बर पांच जन पेगम्बर पा के मूल आजम पेगम्बर बला मदे एकजन होलैन मुसा आल इसलमूसलम नाम कुरानी कारी में एक छत्तीस बार इसे कुरानी अल्लाह तला के बलेंवित चाहम स्पेशल को दुआ खास को दुआ जे क्यों पड़े ना तो सबई पड़े আল্লাহ তালা জবাব বললেন এ মসা তুমি কি জানো এই কালীমা উজোর কত সাত আসমান সাত জমিন এবং এত তো মাঝে যা কিছু আছে এগুলিকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালীমাকে যদি আরেক পাল্লায় রাখা হয় ওটাই বেশি ভারী হবে আমার কাছে উজয় হবে ভাই আল্লাহ তাহলে আমাকে আপনাকে বিনা দরখাস্তে সেই কালীমা দান করেছেন তথা কালীমা ওরা বানিয়েছে এই জন্য দৈনন্দিন জীবনে শুধু এই নেমতের কথা স্মরণ করে যে বাওলা তুমি আমাকে কালী বাওলা বানিয়েছ তুমি আমাকে আখেরই নবীর উন্মত বানিয়েছ শ্রেষ্ঠ উন্মত বানিয়েছ এই কথা মনে করে দুই রাখা সারাত করে বহু বড় নেমত বহুত বড় নেয় মত নবীর উন্মত মানেছে যাদের মর্যাদা শ্রেষ্ঠত্বের মর্যাদা এই উন্মতকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে অন্যান্য উন্মদ তাদের আঙুল কম ছিল না তাদের এবাদত কম ছিল না তাদের হায়াত কম ছিল না আল্লাহ তালা দয়া করে মহৎ মেহরবানি করে এই আখিরি উন্মতকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে আর আমাকে আপনাকে সেই আখিরি উন্মতের অন্তর্ভুক্ত করেছে এজন্য এই কালিমা আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন এই কালীমা বেশি থেকে বেশি পড়া সকাল বিকাল জীবনের অধিকা হিসেবে দৈনন্দিন জীবনের অধিকা হিসেবে এটাকে আদায় করা স্বয়ং নবীকে সম্পাদন করে আল্লাহ তালা বলেছেন সুরায় মোহাম্মদ একটি সুরা আছে সুরায় মোহাম্মদ এই সুরার অপর নাম হল ইতাল এই সুরার মধ্যে একটি আয়াত আছে আল্লাহ তালা নদীকে সম্বোধন করে বলেন্লা নবী আপনি জানেন আগে এই জিনিস বুঝেন আগে এই জিনিস শিখেন যে একমাত্র এ বাদত্বের উপযুক্ত আল্লাহ তালা ছাড়া আর কেউ নেবে একমাত্র মাহ আমাদের আল্লাহ অন্য কোন উপাসনা এই কালিবার মধ্যে এই জিনিসটাই শিকানো হয়েছে মুফাসরিনে কেরাম লিখেছেন যে ইমাম শিখতে হয় ইমাম জানতে হয় ইমান শেখার মতো জিনিস ইমান নাসিকে শিখে অর্জন করা যায় মেহনত করে ইমান শিখতে হয় আমার আপনার ইমানকে মজবুত করতে হয় ইমানকে খাঁটি বানাইতে হয় ইমানকে করতে হয় করতে হয়। জন্য আল্লাহ তালা ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে ইমানের কথা বলেছেন সুরায় নেশান একশো নম্বর আয়াতের মধ্যে আছে হেমান তোমরা ইমান এনেছো ঠিক কিন্তু আমার প্রতি আমার কিতাবের প্রতি আমার রসুলের প্রতি আজ ভেজালের যুগ বর্তমান যুগ ভেজালের যুগ ফেটনার যুগ ইমানকে ভেজাল বানানোর জন্য ইমানকে ভেদাল যুক্ত করার জন্য অনেক কৌশল চলছে ষড়যন্ত্র চলছে আমার আপনার ইমান যেন যে থাকে সংরক্ষিত থাকে তার জন্য আমাকে আপনাকে সজাগ থাকতে হবে এমন কথাও স্বীকার হইতেছে যে হেদার শুধু আল্লাহ তালার হাতে নয় যদি শুধু আল্লাহ তালার হাতে থাকতো তাহলে আল্লাহ তালা নবীর রসুলগনকে কেন বানাবে কেন বানাইছে নবীর রসুলগনকে এরকম কথা বলা হচ্ছে ইমান হেদায়ত একমাত্র আল্লাহ তালা আছে স্বয়ং নবী রসুনগণ তারাও হেদায়তের মুখা বিক্রি আল্লাহ তালা যদি হেদায়ত না দেয় তারা সঠিক হেদায়ত পাবেন নবী রসুমগণ মুখাবিক সুরা নাম নামের দেশের দিকে আছে দেখেন কোরআনে কারিম খুলে দেখেন হাজানি রব্ব হে নবী আমাকে বলে দিন জগতের মানুষকে বলে দিন আমার রব আমাকে হেদায় দিয়েছে নবী ও হেদায়তের সকল নবী রসুল আল্লাহ তালার হেদায়তের মুখাফিকি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত এই সিরাজ এবংস্তাতিমের দিকে হেদায় আল্লাহ তালা আমাকে আপনাকেও দিয়েছেন নবীর রসুলগণকে যেই দিকে হিদায়ত দিয়েছেন আমাকে আপনাকে সেই দিকেই হিদায়ত দিয়েছেন সুরাহার শেষের দিকে আছে আল্লাহ তালা বলেন নবী রসুলগণ যেই ইমান এনেছেন মোমিনগণ সেই ইমান এনেছেন সব জিনিসের ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন ইমান কিভাবে মজবুত হবে যে আয়তের মধ্যে আল্লাহ তালা আমাকে আপনাকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন ওই আয়তের মধ্যে আছে ইমান কিভাবে মজবুত হবে না। তোমরা শ্রেষ্ঠ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা মানুষের কল্যাণ চাইবে কল্যাণ কি ভাই এই দুনিয়ার কল্যাণ নয় একজনকে আপনি বাড়ি করে দিলেন একজনকে বাসা করে দিলেন রাস্তা তৈয়ার করে দিলেন এগুলিকে অস্থায়ী কল্যাণ বলা এই কল্যাণগুলো এখন কল্যাণ নয় এই কল্যাণ নয় আখেরাতের কল্যাণ একজন মানুষকে আখেরাত মুখী করা এবার মুখী করা নামাজ মুখী করা দিন মুখী করা এই কল্যাণের কথা বলা হচ্ছে তা মরু নাবিল হাউনান তোমরা মানুষকে দাওয়াত দিলে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এটাকেই বলা হয়েছে দাওয়াত এই দাওয়াত দিবে তাহলে তোমাদের ইমান মজবুত হবে ফাঁসা হবে দেখেন আল্লাহ তালা দাওয়াতের কথা আগে বলেছেন ইমানের কথা পরে বলেছেন কেন এই কাজ করলে ইমান মজবুত হবে ইমান খাঁটি হবে ইমান নির্ভেজাল হবে ইমানকে বাঁচাইতে হবে আমার আপনার ইমান হল সবচেয়ে বড় সম্পদ আমি আপনাদের সামনে সুরায় নাহালে একটি আয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহত দুইটি জিনিসের কথা বলেছেন সমস্ত কোরআন এবং হাদিফের মধ্যে এই দুইটি জিনিসের কোথায় বলা হয়েছে একটি হল ইমান আরেকটি একটি হল আমল আল্লাহ তালা আমাকে আপনাকে ওয়াদা দিয়েছেন আল্লাহ বলেন যে ব্যক্তি ইমানের পাশাপাশি ইমান থাকার পাশাপাশি আমাদের সালেন করবে ইমানের পুঁজি হল সবচেয়ে বড় পুজি ভাই আল্লাহ তালা আমাকে আপনাকে সেই পুজি আল্লাহ বিনা দর্শকে দান করেছেন বিনা আবেদনে দান এখন আমার আপনার জন্য দরকার একটু আমল করা একটু শুকুর করা যদি ইমানের পাশাপাশি আমল করা হয় শুকুর গুজারি করা হয় আল্লাহ পাকে ওয়াদা আল্লাহ তাহলে বলেন তুমি যদি এই দুইটা জিনিসকে বাস্তবায়ন করো ইমানের পাশাপাশি আমলে সাহেলে করো ইমান এবং আমলে সাহলে তাহলে তোমার আমি দুই জগৎকে আমি সাজাইয়া দিব তোমার দুই জগৎকে আমি গোচাইয়া দিব আমি সাজাইয়া দিব তোমার দুই জগতের মধ্যে কোনো বেরেসারি থাকবে না দুই জগৎ কি এক জগৎটা আমরা বুঝি দুনিয়াতে আমরা এই দুনিয়ার জগতে ভালো থাকা পেরেশান মুক্ত থাকা শান্তিময় সুখময় জীবন জীবনযাপন করতে পারা এটা আল্লাহ তালা দায়িত্ব নিয়েছেন আল্লাহ তালা বলেন আমি গোছা দিব তোমার দুনিয়ার জিন্দগিকে গোছা দিব ভাই দুনিয়ার জিন্দগিতে কত পেরেশানি কত মুসিবত কত বিপদ কত দুর্যোগ কত পেরেশানি আল্লাহ তালা ওয়াদা আল্লাহ পাকে ওয়াদা যে আমলের মাধ্যমে আসো তোমার ইমান আর আমলের মাধ্যমে আমার কাছে আসো আমি তোমার দুনিয়ার জিন্দগিটা আমি তো আল্লাহ পাখের ওয়াদা তা কি আল্লাহ তালা বলেন যে আমি অবশ্যই অবশ্যই তোমাকে আমি দুনিয়ার জীবনে হায়াতে তৈবা কোথাও সুখময় শান্তিময় পবিত্র তোমার জিন্দেগি আমি নথি করি ভাই হায়াতে তৈরিবার জন্য সম্পদের প্রয়োজন নেই অনেক অনেক সম্পদের প্রয়োজন নাই সম্পদের পাহাড় ক্ষমতার পাহাড় রাজত্ব এগুলি প্রয়োজন নাই কারণ ওগুলি জিনিস মানুষকে শান্তি দিতে পারে না কত রাজা কত ক্ষমতাধর ব্যক্তিকে আমরা দেখলাম যত বছর ক্ষমতায় ছিল তত বছর জেলখানায় ছিল प्रकृत इज्जत सम्मान और शांति सफलता की राजतव दी राजर मालिक प्रकृत राजतव मालिक हरें आल्ला दुनिया जत राजाच्चा समस्त राजा बा्चाराओ राजव भिक्षा पाए महान सत्ता के भिक्षा पहान सत्ता के जदि सोरा जाए प्रकृत सुख और शांति पाए आज हमारा देखते আমরা দেখতেছি যে বেইমান জগৎ এখন জগৎ নাচরা জগৎ তারা টাকা পয়সা নিয়ে আছে অর্থ সম্পদ নিয়ে আছে কিন্তু প্রকৃত সুখ শান্তি নিয়ে নাই। শান্তির উপাদান গুলো নিয়ে আছে কিন্তু প্রকৃত সুখ শান্তির মধ্যে তারা নাই তারা অনেক কষ্টের মধ্যে আছে কোরআনই কারীন তার প্রমাণ ফলাত জীবকা জগত বেইমান জগত কাফের জগৎ সম্পর্কে আল্লাহ তালা বলেন হে নবী নবীকে বলা মানে আমাদেরকেও বলা নবীকে নবীকে উদ্দেশ্য হয়েছে কিন্তু সাথে আমরাও আছি নবীকে সম্পাদন করা হয়েছে কোরআনের বহু আয়তের মধ্যে কিন্তু সেখানে উন্মত সামেল আছে হে নবী হে উন্মত তোমরা ধোকায় পড়ো না তোমরা আশ্চর্য হয়ে না যে আমি বেইমানদেরকে সম্পদ দিয়ে যাচ্ছি বেইমানদেরকে আমি সন্তান দিয়ে রাখছি এই সম্পদ এই সন্তান সন্ততি আমি তাদেরকে তো দিয়েছি যে দুনিয়ার জীবনে এটাকে তাদের আজাবের কারণ আমি বানিয়ে দিচ্ছি আজ দেখেন সন্তান হইলেই কি নেমত হয় কত মানুষের সন্তান আছে দেখা যায় অবাধ্য সন্তান সন্তান তার জন্য গজবে পরিণত হয়েছে জন্য ভাই প্রকৃত শান্তি দাতা প্রকৃত শান্তি একমাত্র পাওয়া যাবে আল্লাহ তালার কাছে সেই আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন যে বান্দা তুমি যদি দুইটা জিনিসকে তুমি আমার সামনে দাও ইমান আর আমলে সালে আমি তোমার দুইটি জগৎকে আমি সাজাইয়া দিবসাই আর তোমরা যে সালে করেছ ইমানের পাশাপাশি এর বিনিময় হিসাবে আমি আগেরাতে তোমাদেরকে উত্তম থেকে উত্তম প্রতিদান আমি দান করব আল্লাহর ওয়াদা ভাই এর বলতে কোন রকমের হবে না আমাদের নেতা নেত্রীদের ওয়াদার মতো নয় নির্বাচনী ওয়াদার মতো নয় যে নির্বাচনের সময় ওয়াদা করলো আর সারা জীবনগুলো খবর নেই এরকম নয় আল্লাহর ওয়াদা কেমন আল্লাহ তালা সেটাও বলে দিয়েছেন বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়াদ আদা এজন্য ইভান আর আমনের সালে এই দুইটি জিনিসকেই কোরআনের ভাষায় হেদায়ত বলা হয়েছে এই দুইটি জিনিসকে যারা পরিপূর্ণভাবে আত্মস্থ করতে পারবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে তারা হেদায়তের মধ্যে যাবে এই হৃদায়তকে অনুসরণ করতে হবে আমাকে আপনাকে অন্য মধ্যে এটাকে আল্লাহ তালা হৃদায়ত হিসেবে আখ্যায়িত করেছে সুরা তোহা সুরা তোহার শুরুতেই আসে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যারা আমার হৃদয় আমার দেওয়া পথকে হেদাজকে যারা অনুসরণ করলো অনুকরণ করল। তথা ইবারের পাশাপাশি আমলের সালে করল আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ তালা বলছেন আল্লাহতালা ঘোষণা দেন আমি ঘোষণা দিচ্ছি যে সে কখনো দুনিয়াতে বোমরা হবে না পথভ্রষ্ট হবে না আর আখেরাতে সে বঞ্চিত হবে না সে আকে রাতে সুখের জায়গা শান্তির জায়গা জান্নাতে মালিক হবে ভাই দুনিয়াতে গোমরা হবে না এত বড় কথা বলে আল্লাহ তালা আমাকে আপনাকে ওয়াদা দেবেলা এই এজন্য যে ব্যক্তি কোরআন ধরেছে কোরআন ধরেছে সে নান হোক নারী হোক সে কখনো লাইচুত হবে না পথার হবে না কোরআন হল হগনুল্লাহ মাতিন আল্লাহ তালার মজবুত রশিদ এই কোরআনকে যারা ধরেছে তারা কখনো বঞ্চিত হবে শুরুতে নবীকে সম্পাদন করে বলা হয়েছে মা আমি কোরআন এই জন্য করি নাই যা আপনি দুর্ভাগ্যতার শিকার হবেন এটা কখনো হতে পারে না বরং কোরআন জানা পাবে তারা সৌভাগ্যতার আসলে সমাসীন হবে এজন্য একটা কৌরানিক মাদ্রাসা এখানে কোরানিক মাদ্রাসা গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ এই মহিলা মাদ্রাসা হাতি হাতি পা পা করে অনেক উন্নতির দিকে অগ্রসর হয়েছে এই মাদ্রাসা যখন প্রথম ভিত্তি স্থাপন করা হয় তখন আমি অদম ছিলাম উপস্থিত ছিলাম অত্যন্ত এসলাসের সাথে আন্তরিকতার সাথে দিনের ফাউন্ডেশন আর ভিত্তি এখানে স্থাপন করা হয়েছিল কর্তৃপক্ষ করেছিল এই মাদ্রাসা আজ দিন দিন আপনাদের চোখের সামনে উন্নতির দিকে ধাপো মাস অগ্রসর মাস প্রতি এবং দিনই বিভিন্ন পরামর্শ সুদিশুভা বেশ ডাকা হয় এবং সেখান থেকে দিনের কিছু কথা জরুরি কথা আলোচনা উন্নতের মাঝে জনগণের মাঝে সাপ্লাই দেওয়া হয় তো আপনারা দোয়ার করবেন সহযোগিতা করবেন এই ধরনের মাদ্রাসার প্রয়োজন আছে এই ধরনের মাদ্রাসা আরো বেশি থেকে বেশি আমাদের দেশে আমাদের অঞ্চলে এর বিজ বপন করা যায় আল্লাহ তোলা এই ধরনের মাদ্রাসাকে দিনের কেন্দ্র বানিয়েছে যেখানে দিনের কেন্দ্র থাকবে সেখানে দিন সঠিক দিন সেখানে সেখানে থেকে বাহির হবে সঠিক দিন মানুষ পাবে এই জন্য মাদ্রাসা দুই প্রকার কিছু মাদ্রাসা আছে ফিক্সড মাদ্রাসা যেমন এই মাদ্রাসা গুলো মহিলা মাদ্রাসা হোক ছেলেদের মাদ্রাসা হোক এগুলিকে আরেকটি মাদ্রাসা হলো মোবাইল মাদ্রাসা কি যেমন দাওয়াত এবং তাপলিগে মাদ্রাসা এটাকে মোবাইল মাদ্রাসা বলে দাওয়াত তাপলিগে গেলে অনেক কিছু শিখানো হয় ইমান শিখানো হয় ইমানকে নির্ভেজাল করা শেখানো হয় আমল শেখানো হয় অনেক জিনিস যেটা জানে না সাধারণরা সেটা শেখানো হয় সেখানেও ছাত্র শিক্ষক আছে সেখানেও ছাত্রাবাস আছে সেখানে ছাত্রাবাস হল মসজিদ আল্লাহর ঘর মসজিদে মসজিদে গিয়ে বিভিন্ন মসজিদে আজ এখানে দুই দিন তিন দিন কাল ওখানে তিন দিন এইভাবে সেখানে অনেক কিছু শেখানো হয় দিন শেখার জন্য ইমান শেখার জন্য আপনার আমার যে পদমগুলো পড়ে এই পদমগুলো আল্লাহ রাস্তার পদন আজকে যারা এই মাহফিলে এসেছেন এক একটি কদম দিয়ে গিয়ে এটা আল্লাহ রস্তার কদম আল্লাহ রস্তর কদমের ব্যাপারে বখানি সেরকমের হাদিস প্রমাণ করেছে রসুল্লাহ সাল্লাহ ব্যবসা করেন মানে যে ব্যক্তি দুই পা আল্লাহ রাস্তা ভুলায় দুল ওই পাওয়ার জন্য জন্য জাহান নামের আগুনকে আল্লাহ তারা হারাম করে নামাজের জন্য আমি আপনি যে মসজিদে আল্লাহ রাস্তার কদম বলা হয়েছে এই দিনী মাহফিলের জন্য আপনারা কদম ফেলায় ফেলে আসছেন এই কদমকেও আল্লাহর রাস্তার কদম দাওয়াতের জন্য যেতে যায় মানুষ তিন দিনের জন্য চিল্লার জন্য তিন চিল্লার জন্য যায় এদের এগুলি হল আল্লাহ রে আছে এক একময়ে আ আর ষাট শতটি করে গুণা আল্লাহ তালা মাফ করে এবং ষাট শতটি দরজা আল্লাহ তালা বলেন আগ্রহ আগুক প্রসিদ্ধি কটি আল্লাহ তাল যখন ফলিফা হলেন ফলিপা হওয়ার পরপরই উসামার তুমু জাহেদ রাজি আল্লাহতালু তার নেতৃত্বে একটি জামাত পালাইছিলেন জাদ ওই জামাতকে যখন বিদায় দিচ্ছিলেন আবুকুর সিদ্দিক রদি আল্লাহতাল উসামাকে যখন বিদায় দিচ্ছিলেন তখন এমন অবস্থা হয়েছিল যে আবুকুর সিদ্দিক রদি আল্লাহ তালালু পায়ে হেঁটে যাচ্ছেন আর উসামা যানবাহনের পিঠে সোয়া আছে এক পর্যায়ে উসামা তুকু জাহেদ রদি আল্লাহ তালু বললেন যে আমির উল্লো এটা কেমনে হয় যে আপনার মতো মানুষ পায়ে হেঁটে যাবেন আর আমি ছোয়ার থাকবো যানবাহনের পিঠে এটা কেমনে হয়। হয়তো আমিও নামি অথবা আপনিও সোয়ার সিদ্ধিগ কসম করে বললেন যে হে উসামা আমি পছন্দ করে বলছি আমি ছোয়ার হবো না আমি পায়ে হেঁটেই যাব তুমি সোয়ার থাকো আমি কিছুক্ষণ সময় আল্লাহর রাস্তার ধুলাবালি আমার গায়ে লাগাইতে চাই এই ধুলাবালিকে আমি গরিব করে করি এই ধুলাবালি সাধারণ ধুলাবালি নয় এই ধুলাবালি আল্লাহ তালার কাছে সমস্ত দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ্তম আল্লাহ আমি ভাই বিদায় দিব আমার গায়ে কিন্তু ধুলাবালি না তো ভাই আমাদের হায়াতের বুঝি থাকতে এরকম ভাবে ফিক্সড মাদ্রাসা যেগুলি আছে ছেলেদের হোক মেয়েদের হোক ফিক্সড মাদ্রাসা এগুলি মাদ্রাসায় আমরা সহযোগিতা করব। ছেলে দিয়ে আর্থিক সহযোগিতা করে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করব আর সাথে সাথে নিজেরাও মোবাইল মাদ্রাসা ভ্রাম্যমান যে মাদ্রাসা গুলো আছে ওই মাদ্রাসাগুলো একটা ঘটনা বলে শেষ করবো তোমার রদি আল্লাহ শাসনামলের কথা হলো তোমর রদি আল্লাহ মদিনার খলিফা খলিফাতুল মুসলিম তিনি বসা আছেন এক লোক এরকম সামদেশ থেকে আসছে এক মাসের পথ অতিক্রম ওই সময় সামদেশ থেকে মোদিনার দূরত্ব এক মাসের পর ছিল পায়ে হেঁটে গেছে বাহনের ব্যবস্থা ছিল না বাস ছিল না ট্রাক ছিল না কোন গাড়ি ছিল না যোগাযোগ ব্যবস্থা ছিল না তাহলে তোমার রবিহারু বললেন যে বাবা তুমি কত থেকে এসেছো বললো যে আমি সামদেশ থেকে এসেছি তাই কেন এসেছো আমি একটা জিনিস শেখার জন্য এসেছি জানার জন্য এসেছি নামাজের মধ্যে আল্লাহ রসুল কিভাবে পড়তেন কিভাবে বলতেন এটা আমি জানার জন্য এসেছি শেখার জন্য আল্লাহ আল্লাহকে ছিলেন তার এই কথা শোনার সাথে সাথে কীতা প্রমাণ করে হজরত উমরের দিনের মধ্যে বড় প্রভাব ফেলেছে হজরতমর রাজি উল্লাহানো অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন এমন কাদা কাঁচলেন এমন কাঁদা কাঁদলেন যে চোখের পানিতে গাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়ে ফেললেন গাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়ে ফেললেন এক পর্যায়ে কাঁদার পরে বললেন আল্লাহ অল্লাহ অবাদা অল্লাহি অর্জু আল্লাহ আল্লাহ ইউ দিবা কাবাদা আল্লাহ তোমার বললেন হে ব্যক্তি আমি আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি খোদার কসম করে বলছি তোমার মতো ব্যক্তিকে আল্লাহ তালা কখনো জাহান নেবেন তারা আজাদ দিবেন ভাই সাহাবায় কেরাম এরকম ছিলেন আমাদের জন্য কি সেই সুযোগ আছে না অবশ্যই সুযোগ আছে আমাদের হায়াতের খুঁজি যতদিন আছে আমরাও আমলের জন্য ইমাম শেখার জন্য আমল শেখার জন্য আমরাও এরকম আল্লাহ রাস্তা বের হতে পারি আমাদের জন্য তো বের হওয়া সহজ অনেক সহজ অনেক সহজ সব কিছু আল্লাহ তারা সহজ করে দিয়েছেন আমার কাছে এই মাহফিল আজকের এই মাহফিল জন্য সকলের জন্য উপকার এবং কল্যাণ নিয়ে আসে এখান থেকে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি তার জন্য আপনাদের কাছে আমি একটা রচিরোধ করব দৈনন্দিন জীবনে এরকম তিনটে আমল করবো আর এক নাম্বার আমল হলো। সকালে একশোবার বিকালে একশোবার কালী ভাইয়ের তই এবার জিকির করবো সেই কালীবাই কথা আপনাদেরকে বললাম আর সাথে সাথে একশোবার ভার করবো দৈনন্দিন জীবনে একশোবার যদি ভার করা হয় এটাই কেন যে যতই আমি আপনার সতর্কতা অবলম্বন করি কিছু না কিছু গুণা হয়েই যায় নবির রাসুল গণের সর্বপ্রথম আমল ছিল ওদকে যেটা দাওয়াত দিয়েছেন সেটা হল ইমানের দাওয়াত আর ইমানের দাওয়াতের পরপরই যেটা দ্বিতীয় পর্যায়ে বলেছেন সেই আমলকে হল এসতে পারেন আমল কোরআনের পাতা খুলে দেখেন হুদ আলে ইসলাম সুয়াইব আলো ইসলাম এরকম ভাবে হাজর লুক আলে ইসলাম সকল নবীর রাসুল গণ প্রথমে তাওহিদের দাওয়াত দিয়েছেন প্রথমে তাওহিদের হৃদের দিয়েছেন এরপরে দ্বিতীয় পর্যায়ে ভারের দাওয়াত দিয়েছেন যে তোমার আল্লাহ সরণাধন্দ হজরত মুহ আল ইসলাম তাই দাওয়াত দিয়েছেন চুরা গুহের মধ্যে থাকেন ভারে তারা কি হবে নাম তার উমরকে বলেছেন বেশি বেশি ইস্তফার করো তোমাদের জীবনে যত সমস্যা আছে জটিলতা আছে সংকটতা আছে আল্লাহ তালা এই ইস্তফারের মাধ্যমে সবগুলোর সমাধান আল্লাহ তালা দিয়ে বলেছে এই হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন ব্যক্তি যদি তার জীবনে আবশ্যক করে নেয় আবশ্যক একজন আর ঘুম ধরতেছে না মনে করেন এখন ট্যাবলেট খায় ঘুম না ধরলে ট্যাবলেট খাইলে কি হয় অনেকের ঘুম ধরে আবার অনেকের দিকে অন্যদিকে কিন্তু আপনি আমি যদি ঘুম না ধরলে যদি করি আল্লাহ তালা এই আমলের বদল আছে সুনিত্রার আল্লাহ যদি কেউ অজিমা বানায় আল্লাহ সব ধরনের পেশানি থেকে তার পরিত্রাণের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন সর্বোপরি আল্লাহ তালা কি করেন আল্লাহ তালা ইস্তফারের আমলের বদৌলাতে রিজিকের ফেসালা করেন প্রশস্ত তার থেকে আসে এই জন্য একশো বার কমপক্ষে আমরা আদায় করি আল্লাহ রসুলের কোন গুণা ছিল না কিন্তু তারপরও দৈনন্দিন জীবনে প্রাত্যহিত জীবনে তিনি একশো বার করে এসতে আর তৃতীয় আমল হল যে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক কায়েম করার জন্য দৈনন্দিন জীবনে এস্তেফারের পর একশোভার দরুৎ শরীফ পর্ব তাহলে তিনটি আমল এক নম্বর আমল হল তালিমের তৈম একসভার পর্ব সকাল সন্ধ্যা দ্বিতীয় আমল হল ইস্তেফার একশোভার তৃতীয় আমল হলো দরু শরীফ একশোভার বুজুর্গার এদিন তাদের অভিজ্ঞতার আলোকে করান এবং হাফিসকে রিসার্চ করে বলেছে যে এই আমলকে যদি মামলা ধরে রাখে যদি যত সাথে যদি এই আমলের পাবন্দি করে মৃত্যুর আগে ওই বান্দাকে আল্লাহ তালা তার অলি হিসেবে কবুরা মন্ডিত করবে এবং আল্লাহ তালা তার মৃত্যুটাকে ইমানের উপরে অবশ্যই অবশ্যই হেদায়তের উপরে করে দিতে পারল এই আমরা এই আমল করতে রাজি আছি তো ভাই এই মাহফিল থেকে এই জিনিসগুলো আমরা নিয়ে যাব। তাহলে আমরা সাফল্য মণ্ডিত হতে পারবো আমাদের মাহফিল গুলো যা হেনি বাঁচেনি সর্বদিক থেকে সাফল্য মণ্ডিত হবে আল্লাহ আমাদের সকলকে বোধার অনুধাবন করার এবং কোথাগুলো হৃদয়ঙ্গম করার এবং আমল করার জন্য সকলকে তোফিক দান করেন সকলে বলি আল্লাহুল্লাহ আসসালামুকুম